শেখ আহমেদ মুসা বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত আমরা তাহিদের তিনটি মূলনীতির প্রথমটিকে ছয়টি ভাগে ভাগ করেছিলাম এই ছয়টি ভাগের মধ্যে প্রথম দুটি হল আল্লাহী একমাত্র মালিক এবং তিনি সব কিছুর যোগানদাতা আল্লাহী আমাদের রব এবং তিনিই আমাদের রিজিকদাতা এই দুটি হল ভূমিকাস্বরূপ আলোচনা তৃতীয় এবং চতুর্থ বিষয়ের আলোচনার বিষয়বস্তু ছিল অল্লাহ সুবাহানহুয়াত আয়েলা কেন আমাদের সৃষ্টি করেছেন এবং আমরা কিভাবে আমাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে পারি আল্লাহ সুবহানাহাত আয়েলা আমাদের সৃষ্টি করেছেন এবং নবীর রসুল আলহিস্লা সাল্লামদের পাঠিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে ইবাদত করলে আমরা লক্ষ্য পূরণ করতে পারব। এটি হলো আলোচনার মধ্যভাগ আর আলোচনার উপসংহারে থাকবে দুটি বিষয়ের আলোচনা যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে সে জান্নাতে যাবে আর যারা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের আবার স্থল হবে জাহান্নাম গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের সৃষ্টির উদ্দেশ্য নিয়ে তারপর আমরা জুলাই বিব্রদীয় অল্লাহ আনহুর ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম সেই সাথে আমরা বলেছিলাম বিধানের উৎস হিসেবে কোরআন এবং হাদিসের অবস্থান পাশাপাশি রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কথা অবশ্যই মান্য করতে হবে কোরআনে যেমন বিভিন্ন বিষয়ে নির্দেশ ও বিধিবিধান এসেছে তেমনি হাদিসেও এসেছে এবং আমরা দুটোই মানতে বাধ্য এক্ষেত্রে দুটো অবস্থান একই পর্যায়ের এসব বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের আজকের আলোচনা শুরু হবে এরপর থেকে কোরআন এবং সুননাই তিন প্রকারের আদেশ এসেছে প্রথম প্রকারের আদেশ হলো যা দলিল দ্বারা ওয়াজিব হিসেবে প্রমাণিত আদেশটি এমন প্রমাণ সহকারে এসেছে যা ওই আদেশের বাধ্যতামূলক হওয়া নির্দেশ করে ইসলামের কিছু কিছু নিয়মকানুন আছে যেগুলো আদিষ্ট হবার ধরন থেকেই বোঝা যায় যে বাধ্যতামূলকভাবে সবাইকে এই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে যেমন আল্লাহ সুবাহন আয়েলা সুরাল বকার তিতাল্লিশ নম্বর আয়তে বলেছেন ও আকিম আর সলেদ আদায় করো। এটি একটি আদেশ এবং এই আদেশ পালন করা যে আবশ্যক তার প্রমাণও কোরআনে এসেছে কোরআন সুন্না এবং ইজমার প্রমাণ দ্বারা এটি সর্বসম্মতিক্রমে স্বীকৃত যে দৈনিক পাঁচ অক্ত সলেত কায়েম করা বাধ্যতামূলক এখানে কোনো ছাড় নেই এই বিষয়ে কোনো মতপার্থক্যও নেই দ্বিতীয় প্রকারের আদেশ হলো এমন দলিল যেটি বাধ্যতামূলক না হবার দিকে ইঙ্গিত করে এটি হলো প্রথম প্রকারের বিপরীত এমন আদেশ যা কুরআনসুন্নায় এসেছে আবার কুরআনসুন্নার দলিল দ্বারা এটি প্রমাণিত যে ওই আদেশ বাধ্যতামূলক নয় যেমন শহীহুল বুখারিতে এসেছে সল্লু কবলাল মগরিবি সল্লু কবলাল মগরিবি সল্লু কবল আল মাগরিবের পূর্বে সলাত আদায় করো মগরীবের পূর্বে সলাদ আদায় করো মাীবের পূর্বে সলাদ আদায় করো হাদিসটি যদি এখানেই সমাপ্ত হতো তাহলে এটি ওয়াজিব বা বাধ্যতামূলক হয়ে যেত কিন্তু রসুলুল্লাহ সাল্লু আলি আসাল্লামের বক্তব্য এখানেই শেষ নয় বরং এরপরে তিনি আরও কিছু কথা বলেছিলেন কারণ রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলেছেন মগরীবের পূর্বে সলাদ আদায় করো মাগরীবের পূর্বে সলাদ আদায় করো মাবের পূর্বে সলাদ আদায় করো আর তারপর তিনি বলেছেন লিমান যাদের ইচ্ছে হয় মানে তিনি সল্লী আসাল্লাম বলছেন যাদের ইচ্ছা হয় তারা মাগরীবের পূর্বে সলাত আদায় করো এখানে নফল সলাতের কথা বলা হয়েছে হাদিসের শেষে এই যাদের ইচ্ছে হয় অংশটি আসার কারণে মাগরীবের পূর্বে সলাত আদায়ের বিষয়টি আরও অজীব হলো না বাধ্যতামূলক হলো না অর্থাৎ এটি এমন একটি আদেশ যে আদেশের সাথেই এমন কিছু এসেছে যার দ্বারা এই ইঙ্গিত পাওয়া যায় যে ওই আদেশটি বাধ্যতামূলক নয় এই প্রকারের আদেশের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওই আদেশটি ওয়াজিবের বদলে সুন্নাহ হিসেবে গণ্য হবে ওয়াজিবের বদলে সুন্নাহ গণ্য করার বিষয়টিও প্রমাণের ভিত্তিতে হবে তবে অনেক সময় সেই প্রমাণ অন্য কোনো হাদিসে থাকতে পারে যেমন রসুল্লহ সল্লুমু আলহিমা বলেছেন তোমরা ইহুদিদের থেকে ভিন্ন রকম হও জুতা পরে সলাত আদায় করো ইহুদিরা ইবাদত করার সময় জুতা বা খুফ পরে না তাই রসুল্লহ সল্লাহু আলহিম আসাল্লাম বলেছেন তোমরা ইহুদিদের থেকে আলাদা হও জুতা পড়ে সলাত আদায় করো এটি একটি আদেশ যদি এই বিষয়ে বক্তব্য শুধু এতটুকুতেই সীমাবদ্ধ হতো তাহলে জুতা পরে সলাত আদায় করা বাধ্যতামূলক হয়ে যেত ও অজীব হয়ে যেত কোরআন এই ব্যাপারে কোনো আদেশ আসলে সেটা যেমন আমাদের জন্য বাধ্যতামূলক হতো হাদিসের ক্ষেত্রেও একই কথা কিন্তু আমরা জানি যে সুনানে আবু দাউদে আবু সাঈদ আল হদরি রদলায়হু কর্তৃক বর্ণিত একটি হাদিস আছে যেখানে বলা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম জুতা অপবিত্র থাকার কারণে জুতা খুলে সলাদ আদায় করেছিলেন ইবনে মাজাতেও এ ব্যাপারে একটি সোহেহাদিস এসেছে আবু সাঈদ আল হুদ্রি রদল্লাহ আনহু বলেছেন আমি রসুল্লাহ সল্লু আলহিবাসাল্লামকে জুতা পরা অবস্থায় এবং জুতা না পরা অবস্থায় দুই অবস্থাতেই সলাদ আদায় করতে দেখেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রসুল্লহ সল্ল আলিহিহাসাল্লাম আমাদের কিহুদিদের থেকে আলাদা হওয়ার জন্য জুতা পরে সলাত আদায় করতে বলেছিলেন যদি এই এব্যাপারে কোরআন এবং সুননার বক্তব্য এতটুকুতেই সীমাবদ্ধ থাকত তাহলে জুতা পরে সলাত আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত বাধ্যতামূলক হয়ে যেত কিন্তু অন্য হাদিস থেকে আমরা এমন তথ্য পাচ্ছি যার ফলে এটি আর ওয়াজিব গণ্য হচ্ছে না কারণ আমরা অন্য হাদিস থেকে জানছি যে রসুল্লহ সল্লি আসাল্লাম জুতা পরেও সলাত আদায় করেছেন আবার জুতা খুলেও সলাত আদায় করেছেন এবং আরেকটি হাদিস থেকে আমরা জানছি যে জুতায় নাপাকি লেগে থাকার কারণে তিনি জুতা খুলে সলাত আদায় করেছেন এর ফলে জুতা পরে সলাত আদায়ের বিষয়টি আর আজীব থাকছে না সুন্না হয়ে যাচ্ছে এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে জুতা পরে সলাত আদায়ের বিষয়টি দাড়ির বিধানের মতো না দাঁড়ির ব্যাপারেও রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের থেকে আলাদা হও দাড়ি ছেড়ে দাও দাড়ি রাখার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা বিভিন্ন হাদিসে এসেছে এবং এই হাদিসগুলো থেকে এটা দিবা লকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে দাড়ি রাখা হচ্ছে ও আজীব জুতা পরে সলাৎ আদায়ের ক্ষেত্রে এমন হাদিস আছে যেখানে রসুলুল্লাহ সালু আলী ওসাল্লাম জুতা খুলে সলাৎ আদায় করেছেন কিন্তু এমন কোনো হাদিস নেই যেখানে দাড়ি কামানোর কথা বলা হয়েছে রসুল্ল সাল্লি ওসাল্লামের পুরো সিরাহ তন্নতন্ন করে খুঁজিলেও এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায় না যেখানে রসুল্ল সাল্লিউসাল্লাম দাড়ি কামিয়েছিলেন যদি পাওয়া যেত তাহলে বলা যেত যে দাড়ি রাখা ও আজীব না শুননাহ পুরো সিরাহ তন্নতন্ন করে খুঁজেও এমন কোনো ঘটনা খুঁজে পাওয়া যাবে না যেখানে রসুল্ল সাল্লু আলি ওয়া কাউকে দাড়ি ছাড়া দেখেছেন আর কিছু বলেননি যদি পাওয়া যেত তাহলে বলা যেত যে দাড়ি রাখা ও আজীব না সুন্নাহ এমনকি তিনি সল্ল্হীয়সাল্লাম যদি দাড়ি কামানো কাফির মুশ্রিকদেরকেও দেখতেন তাহলেও তাদেরকে দাঁড়িয়ে রাখার ব্যাপারে এবং দাড়ি কামানোর বিরুদ্ধে বলতেন কাজেই জুতা পরে সলাৎ আদায়ের হুকুমটি ওয়াজিবের বদলে সুন্নাহ গণ্য করার কারণ অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম জুতা খুলে সলাৎ আদায় করেছেন অন্যদিকে দাড়িয়ে রাখার হুকুম ওয়াজিব যার কারণ হল এর বিপরীতে অন্য কোনো অবস্থান অন্য কোনো হাদিসে নেই তাহলে আমরা দেখলাম যে দ্বিতীয় প্রকারের এই আদেশ হলো এমন যেগুলো বাধ্যতামূলক না হবার বিষয়টি অন্য কোনো দলিল দ্বারা প্রমাণিত কোরআন এবং সুননায় আসা আদেশের প্রথম প্রকার হলো এমন কোনো আদেশ যা ও বা বাধ্যতামূলক হবার বিষয়টি দলিল দ্বারা প্রমাণিত এবং দ্বিতীয় প্রকার হলো এমন কোনো আদেশ যা বাধ্যতামূলক না হওয়ার বিষয়টি দলিল দ্বারা প্রমাণিত অনেক সময় ওই আদেশ বাধ্যতামূলক না হওয়ার বিষয়টি ওই হাজিতেই আসতে পারে যেমন মাগরীবের আগে সলাতের ক্ষেত্রে এসেছে অনেক সময় তা অন্য কোনো হাদিসেও আসতে পারে যেমন জুতা পরে সলাত আদায়ের ব্যাপারে আমরা দেখলাম তৃতীয় প্রকারের আদেশ হল সাধারণ আদেশ তৃতীয় প্রকারকে বলা হয় আমর আল মুতলাক এই প্রকারের ক্ষেত্রে শুধু আদেশ এসেছে কিন্তু সেগুলো বাধ্যতামূলক কিনা সে ব্যাপারে অতিরিক্ত কোনো ইঙ্গিত আসেনি আগে দুই প্রকারের আদেশের ক্ষেত্রে তাদের বাধ্যতামূলক হওয়া বা না হওয়ার ব্যাপারে দলিল আছে প্রথম প্রকারের আদেশের ক্ষেত্রে দলিল দিয়ে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এগুলো অবশ্যই মেনে চলতে হবে কোনো মাফ নেই দ্বিতীয় প্রকারের আদেশের ক্ষেত্রেও ছিল দলিল দিয়েই তা বলে দেওয়া হয়েছে যে এগুলোর উপর আমল করা বাধ্যতামূলক নয় কিন্তু তৃতীয় প্রকারের ক্ষেত্রে এমন কিছুই নেই কোরআনসূন্নায় শুধু এগুলোর আদেশ এসেছে আর কিছুই আসেনি বাড়তি কিছুই আমরা পাই না শুধু আল্লাহ অথবা রসুল উহ সাল্লি সাল্লামের পক্ষ থেকে আদেশ এসেছে এমন আদেশের ক্ষেত্রে করণীয় কি। এগুলোকে কি ওয়াজিব ধরা হবে নাকি সুন ধরা হবে এ ব্যাপারে কিছু মতো পার্থক্য আছে তবে এই ব্যাপারে সঠিক অবস্থান হল এদেরকে ও আজীব ধরা হবে যদি কোরআন থেকে স্বতন্ত্রভাবে কোনো আদেশ পাওয়া যায় বা হাদিফ থেকে স্বতন্ত্রভাবে কোনো আদেশ পাওয়া যায় এবং এর সাথে যদি অন্য কোনো ইঙ্গিত বা নির্দেশনা না থাকে তাহলে উক্ত আদেশকে ও আজীব বা বাধ্যতামূলক গণ্য করতে হবে এটাই চারমাজহাবের অধিকাংশ আলিমের মত শারহুল কাউকাবুর মুনির গ্রন্থে এই বিষয়ে আপনারা অনেক বিস্তারিত আলোচনা পাবেন এ নিয়ে আরও আলোচনা পাবেন শাইখুল ইসলাম ইবনু তাই মিয়ার মজমু আল ফতাওয়াতে এবং ইমাম আনবির সোহেহুল মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে কাজেই আমাদের অবস্থান হলো যে রসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম যদি আমাদের কোনো কাজের আদেশ দিয়ে থাকেন তাহলে সেটা কুরআনে থাকার মতোই কুরআনে আসা আদেশ এবং হাদিফে আসা আদেশের মধ্যে কোনো পার্থক্য নেই দুটোই আল্লাহ সুবাহানার পক্ষ থেকে ওয়াহি রসুল্লাহ সাল্লি আসালাম তো নিজের প্রবৃত্তির অনুগত হয়ে কোনো কথা বলতেন না কাজেই কখনো এমন কথা বলবেন না যে ইসলামের এই বিধি বিধিনিষেধগুলো তো কুরআনে নেই আমি কেন এগুলো মানব আমাকে আগে কুরআনের দলিল দাও না হলে আমি ওয়াজিব বলে মানবো না কোরআন এবং সুননাতে আসা আদেশের তিনটি প্রকার নিয়ে সংক্ষেপে আরেকবার বলি প্রথম প্রকার হলো এমন কোনো আদেশ বা নিষেধ যা কুরআন অথবা সুননাতে এসেছে এবং কোরআন সুননার অন্য কোনো বক্তব্য দ্বারা এই আদেশ বা নিষেধ বাধ্যতামূলক হওয়ার বিষয়টি প্রমাণিত হয় দ্বিতীয় প্রকারের আদেশ হলো এমন কোনো আদেশ বা নিষেধ যা স্বতন্ত্রভাবে কোরআন অথবা সুননাতে এসেছে এবং অন্য কোনো বক্তব্যে এই ইঙ্গিত রয়েছে যে এই বিধানটি বাধ্যতামূলক নয় এটা ওই হাদিসেই আসতে পারে অথবা অন্য কোনো হাদিসের মাধ্যমেও আসতে পারে এবং তৃতীয় প্রকার হলো কোরআন বা সুননাতে আসা এমন কোনো আদেশ বা নিষেধ যেগুলো মেনে চলার কথা এসেছে কিন্তু ওয়াজিব না সুন্না তা নিয়ে কিছুই বলা হয়নি এই ধরনের আদেশ নিষেধকে ওয়াজিব বলে গণ্য করা হবে কোরআন এবং সুন্নার মধ্যে সম্পর্ক কী রসুল্ল সাল্লাসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হলে তার পূর্ণ আনুগত্য করতে হলে আমাদের অবশ্যই কোরআন এবং সুন্নার পারস্পরিক সম্পর্ক নিয়ে জানতে হবে এই সম্পর্ককে তিনভাবে ব্যাখ্যা করা যায় কুরআন এবং সুন্নার বক্তব্য অনেক সময় সাদৃশ্যপূর্ণ হয় একই বক্তব্য একই অর্থে ভিন্ন শব্দে কোরআন এবং হাদিসে আসে যেমন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন আল্লাহ প্রত্যেক গুণা ক্ষমা করে দিবেন। যদি না তুমি মুশ্রিক হিসেবে মৃত্যুবরণ করো এই হাদিফের বক্তব্য কুরআনের সুরা আিসার আটচল্লিশ নম্বর আয়তের সাথে সাদৃশ্যপূর্ণ যেখানে আল্লাহ সুবাহ বলছেন কবি নিঃসন্দেহে আল্লাহ তলা কখনও সেই গুণা মাফ করবেন না যেখানে তার সাথে কাউকে শরিক করা হয় আবার সুর আলম্বিয়ার আয়াত নাম্বার একশো সাত আল্লাহ সুবাহন আলা বলছেন ওমা রহমতাল আল্লাহ সুবহানা বলছেন হে নবী আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি অন্যদিকে রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন হে মানব জাতি আমি তো মানবজাতির জন্য রহমত ছাড়া আর কিছুই নই হাদিফ এবং কোরআনের আয়াতগুলোর বক্তব্য লক্ষ্য করুন মূল বক্তব্য প্রায় হুবুহু এক যদিও শব্দগুলো আলাদা কাজেই কুরআন এবং হাদিফের বক্তব্য অনেক সময় সাদৃশ্যপূর্ণ হয় সুন্নার মাধ্যমে বিশদ বর্ণনা ব্যাখ্যা বা সুনির্দিষ্টকরণ অনেক সময় এমন হয় যে কুরআনে কোনো বিষয়ের মূলনীতি বলে দেওয়া হয়েছে আর হাদিফে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ব্যাখ্যা দেওয়া হয়েছে কিংবা কুরআনের বক্তব্য সুনির্দিষ্ট করা হয়েছে যেমন কুরআনে সুরাল বাকারের তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহন হাত তালা বলছেন ও আকিমসাল্লাহ সলাত আদায় করো এই আয়াত পাঠের পর অবধারিতভাবেই কিছু প্রশ্ন আসে কিভাবে সলাত আদায় করব। কখন কখন সলাত আদায় করব। এই প্রশ্নগুলোর উত্তর এসেছে হাদিফে রসুল উল্লাহ সাল আলহিাস্লাম বলেছেন আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখো ঠিক সেভাবেই তোমরা সলাত আদায় করো আল্লাহ সুবাহনাত আয়লা হজ পালনের নির্দেশ দিয়েছেন সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহন আয়লা বলছেন মানব জাতির উপর আল্লাহর জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে যে ব্যক্তির পৌঁছানোর সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে আমাদের বলছেন তোমরা আমার কাছ থেকে শিখে নাও কিভাবে হজ করতে হয় আল্লাহ ছয় নম্বর يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين هي ایمانদের ব্যক্তিরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তোমরা তোমাদের পুরো মুখমণ্ডল এবং কোণই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে অতঃপর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে হবে তা কোরআনে হয়েছে কিন্তু সুন্নাহ এসে এই তথ্যকে আরও সুনির্দিষ্ট করেছে যারা অসুস্থ তাদের জন্য বিশেষ ব্যবস্থা সুন্নাতে জানানো হয়েছে যারা তায়ামুং করতে পারবে না তারা কি করবে অথবা একজন ব্যক্তি কখন কখন তায়ামুং করার উপযোগী হবে তাও জানানো হয়েছে সুন্নাহের মাধ্যমে আল্লাহ সুবাহ সুরানের উনচল্লিশ নম্বর হাতে বলছেন ও মানুষ ততটুকুই পারে যা সে করবে ভালো অথবা মন্দ মানুষের নিজের আমল ছাড়া আর কিছুই থাকবে না এটাই হলো মূলনীতি তবে সুন্নাহতে এই মূলনীতির তিনটি ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে আদম সন্তান যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তবে এই ক্ষেত্রে তিনটি ব্যতিক্রম থাকে সাদাকায় জারিয়াহ সোয়ালিয়াহ বা নেকর সন্তান অথবা উপকারে জ্ঞান যা সে মানুষকে শিখিয়েছিল এটি আমরা জানছি সুন্নাহ থেকে আবার কোরআনে সুরআসাতে আল্লাহ সুবান আলা বলছেন ফি আল্লাহ আল্লাহআলা তোমাদের উত্তরাধিকারে সন্তানদের সম্পর্কে তোমাদের জন্য বিধান জারি করেছেন সুরআ আয়াত এগারো উত্তরাধিকারের সম্পদ আপনি কার কার মধ্যে কতটুকু বন্টন করবেন সেটি আল্লাহ সুবাহনআলা কুরআনে বলে দিয়েছেন উত্তরাধিকারের হকদার সবাই একটি নির্দিষ্ট অংশ পাবে সুনার মাধ্যমে আরও কিছু তথ্য যোগ করা হয়েছে যেমন রসুলরা উত্তরাধিকারের সম্পদ পান না এবং উত্তরাধিকার হিসেবে সম্পদ রেখেও যান না কাফির মুশরিকদের কাছ থেকে কোন মুসলিম উত্তরাধিকার সূত্রে সম্পদ পায় না একইভাবে একজন মুসলিমের সম্পদ উত্তরাধিকার সূত্রে কাফিরের কাছেও যাবে না হত্যাকারীরও উত্তরাধিকারের সম্পদে কোনো ভাগ পায় না এই তথ্যগুলো কোরআনে আসেনি আমরা এগুলো জানতে পারছি সুন্না থেকে তাহলে আমরা দেখলাম কোরআন এবং সুননার পারস্পরিক সম্পর্কের আরেকটি দিক হল সুন্নার মাধ্যমে কোরআনে উল্লেখিত বিষয়ের বিশদ বর্ণনা ব্যাখ্যা কিংবা নির্দিষ্টকরণ করা হয়েছে কোরআন এবং সুননার পারস্পরিক সম্পর্কের আরেকটি দিক হচ্ছে হাদিস স্বতন্ত্রভাবে সরিয়ার বিধানের উৎস হতে পারে এই বিষয়টি নিয়ে অজ্ঞদের অনেক আপত্তি থাকে কিছু মানুষ আছে যারা সুন্নাকে পুরোপুরি অস্বীকার করে এদেরকে বলা হয় কোরআন ইং ইউন বা কোরআনিস্ট এরা সরাসরি বলবে যে তারা হাদিস স্বীকার করে না আবার কিছু লোক আছে যারা সরাসরি হাদিস অস্বীকার করে না ইনিয়ে বিনিয়ে করে এরা আরও বেশি বিষাক্ত এদের মধ্যে কেউ কেউ হলো আসলেই অজ্ঞ এরা বলে হাদিস তো অনেক অনেক ধরনের আছে কিছু হাদিস দুর্বল কিছু হাদিস জাল কিছু হাদিস মুনকার। আমরা সাধারণ মানুষরা কিভাবে বুঝবো কোনটা কোন ধরনের হাদিস তার চেয়ে আমরা সব হাদিসকেই অস্বীকার করব। তাদের এই কথার জবাব দেওয়ার আগে হাদিস কিভাবে স্বতন্ত্রভাবে সরিয়ার বিধানে উৎস হতে পারে তার কিছু উদাহরণ দেয় একজন ব্যক্তি একই সাথে খালা কিংবা ভাতিজি ফুপুকে বিয়ে করতে পারবে না এটা সরিয়ে আসতে না এটি আমরা কোথা থেকে জানছি হাদিস থেকে কোন ব্যক্তি যদি রমাদান মাসে স্ত্রীর সাথে অন্তরঙ্গতার মাধ্যমে তার রোজা ভেঙে ফেলে তাহলে এর কাফারা হিসেবে তাকে দুই মাস রোজা রাখতে হবে এটা আমরা কোথা থেকে পাচ্ছি সুন্না থেকে এবং এটি আমরা স্বতন্ত্রভাবে কেবল সূন্যাহ থেকেই পাই পুজো করার সময় চামড়ার মোজার উপর মাসিয়াহ করার বিধান আমরা সুন্না থেকেই পাচ্ছি এ ব্যাপারে অনেক কিছুই নেই রমাদং মাসে আমরা যে জাকাতুল ফিতর দেই যেটা আমাদের দেশে ফিতরার টাকা নামে পরিচিত সেটা আমরা কেবল সুন্না থেকেই পাই ইমামা শাহ বলেন আলিমদের ইজমা হলো যদি কোনো বিষয়ে কোনো স্পষ্ট হাদিফ পাওয়া যায় তাহলে অন্য কারো কথায় সেটি ত্যাগ করা যাবে না সে যেই হোক সুন্নাহাতে এমন অনেক কিছু এসেছে যা স্বতন্ত্রভাবে সরিয়ার বিধানের উৎস এক্ষেত্রে হাদিফের অবস্থান কোরআনের অনুরূপ একবার এক মহিলা আবদুল্লা ইবনিমাস উদিউল্লাহ তালা আনহুর কাছে গিয়ে বললেও আপনিই তো সেই ব্যক্তি যিনি বলে বেড়াচ্ছেন নামি শাহদের উপর আল্লাহর অভিশাপ নাজিল হোক নামি শাহ হল ওই সব নারী যারা নিজেদের ভ্রু কামায় অথবা ভ্রু প্লাক করে ইবনুমাস উদি আল্লাহ আনহু বলতেন যে নমি শাহদের উপর আল্লাহর অভিশাপ করুক এবং তার এই কথা লোকদের মধ্যে ছড়িয়ে পড়ে এই মহিলা এ ব্যাপারে প্রশ্ন করেছিল আপনি কি সেই ব্যক্তি নন যিনি মানুষের মাঝে বলে বেড়াচ্ছেন যে যারা ভ্রু প্লাগ করে তাদের উপর আল্লাহর অভিশাপ নাজিল হোক তিনি রদ আল্লাহ আনহু উত্তর দিলেন হ্যাঁ আমি সেই ব্যক্তি মহিলাটি বলল আমি আগাগোড়া কুরআন পরে দেখেছি কোথাও এমন কিছুই পাইনি আমি গোটা কুরআনে তন্নতন্ন করে খুঁজেও এমন কোনো আয়াত পেলাম না আবদুল্লাহনাস রদ আল্লাহ তাল আনহু বললেন তুমি যদি খোঁজার মতো করে খুঁজতে তাহলে ঠিকই পেতে এটি আপনি কিসের ভিত্তিতে বললেন মহিলা প্রশ্ন করল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো নমি শাহদের উপর অভিশাপের কথা এসেছে সুন্নাহতে। আর কুরআনে বলা হচ্ছে সুন্নাহতে যা গ্রহণ করতে বলা হবে তা গ্রহণ করতে এবং যা বর্জন করতে বলা হবে তা বর্জন করতে মহিলা বলল হ্যাঁ আমি কুরআনে এই আয়াত পড়েছি তখন আবদুল্লা ইবিনা সৌদুর রদিউন বললেন আমি রসুল উল্লাহ সালু আলহি সাল্লামকে বলতে শুনেছি যেসব নারীরা তাদের ভ্রূ প্লাক করে তাদের উপর আল্লাহর অভিশাপ এটা সেহাই হাদিস বুখারি এবং মুসলিম এই দুই হাদিস গ্রন্থেই এই বর্ণনা এসেছে দেখুন আবদুল্লাবনাস্লাহ আনহু বলছেন ওই মহিলা যদি ঠিকমতো খুঁজতো তাহলে কুরআনে এটি পেত কিন্তু আমরা জানি যে এই ব্যাপারে বক্তব্য কুরআনে আসেনি সুন্নাতে এসেছে তাহলে আবদুল্লাবনাস্লাহু আনহু কেন এমনটি বললেন কারণ আল্লাহ সুবানহতলা কুরআনেই আমাদের নির্দেশ দিয়েছেন রসুল যা গ্রহণ করতে আদেশ দিয়েছেন তা গ্রহণ করো এবং যা বিরত থাকতে আদেশ করেছেন তা থেকে বিরত থাকো আপনারা সবাই জানেন বোধ হয় হজ করার সময় হাজিদের এক বিশেষ ধরনের পোশাক পরিধান করতে হয় এই কাপড়ের নিচে অন্য কোনো কাপড় মানে আন্ডার আন্ডারগার্মেন্টস অথবা অন্তর্বাস পরা নিষেধ আপনি স্বাভাবিক অবস্থাতে যে কাপড় পরিধান করে অভ্যস্ত সেই কাপড় পরে হজ করা যাবে না হজের জন্য নির্দিষ্ট কাপড় পরে আপনাকে হজ করতে হবে আব্দুর রহমান ইবনু ইয়াজিদ একবার দেখলেন এক লোক সাধারণ পোশাক পরেই হজ করছে তিনি ওই লোকটিকে বললেন এই পোশাক পরে হজ করা চলবে না ওই লোকটি আব্দুর রহমান ইবনী আজিদের কাছে দাবি করে বসলো কুরআনের কোথায় লেখা আছে যে আমি ইহরামে এ পোশাক করতে পারব না আব্দুর রহমান ইবনী আজিদ রহমাতুল্লাহ আলাই তখন এই আয়াতটি তিলাওয়াত করলেন যা আবদুল্লা সৌদি আল্লাহ তলহু তিল করেছিলেন সুরা হাসরের সাত নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবাহন হাত আলা বলছেন ওমা কুমুর রসুল রসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো কিছু লোক আছে যারা বলে হাদিস তো অনেক হাদিসের অনেক ধরন আছে কিছু হাদিস দুর্বল কিছু হাদিস জাল কিছু হাদিস মুনকার। আমরা সাধারণ মানুষরা কিভাবে বুঝবো কোনটা কোন ধরনের হাদিস তাই হাদিস আসলে মানা সম্ভব না সুন্না অস্বীকারকারীরা এই ধরনের কথা বলে এ ধরনের লোকেরা সরাসরি হাদিস অস্বীকার করে না তারা ঘুরিয়ে পেঁচিয়ে হাদিস অস্বীকার করে সেইয়দিনা আবদুল্লাবনে মুবারকের উচ্চারিত একটি বাক্য দিয়ে এদের এই সব আপত্তির জবাব দেওয়া যায় আবদুল্লা ইবনে মুবারক হ্রদল্লাহ আনহুয়ের কাছে এসে বলা হলো দুর্বল এবং জাল হাদিস উম্মার মাঝে ছড়িয়ে পড়েছে এখন কি করণীয় আবদুল্লাবনে মুবারক জবাবে শুধু বললেন এই জন্যও তো মহেরুহুরা আছে অর্থাৎ এইসব ফিতনা মোকাবেলার জন্যই তো উম্মার মহান আলিম গন আছে হাদিস বিশারত গণ আছেন আল্লাহ সুবহান হমাত আয়েল সুরাল হেইজরের নয় নম্বর আয়াতে বলছেন ই হচ্ছে আমি ভিকির নাজিল করেছি এবং আমি তার সংরক্ষণকারী এই আয়াতে ভিকির শব্দ দ্বারা কুরআন এবং সুন্না দুটিকেই বোঝানো হয়েছে কোরআনের পাশাপাশি আল্লাহ সুবাহন হাত আয়লা সুন্না সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন অর্থাৎ মানুষ হয়তো হাদিসের সাথে মন কথা যোগ করার চেষ্টা করবে কিন্তু তাদের মোকাবেলার জন্য উপযুক্ত মানুষও উম্মার মধ্যে থাকবে কোরআন সুন্না সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ সুবাহানহমতলা নিজেই নিয়েছেন মানুষ জাল বানোয়াট ভিত্তিহীন হাদিস বানাতে পারে মূল হাদিসে মন গড়া কথাবার্তা যোগ করতে পারে অথবা বাদ দিতে পারে এই ফিতনা মোকাবেলার জন্য মহেরুহুরা থাকবেন কোন হাদিস সঠিক এবং কোন হাদিস সঠিক না হাদিসের মান যাচাই সংক্রান্ত এই শাস্ত্র এতই চমৎকার যে অনেক ওরিয়েন্টালিস্ট এতে মুগ্ধ হয়ে যায় এবং সারা জীবন এই শাস্ত্র আয়ত্ত করার পেছনে কাটিয়ে দেয় হাদিসের বিশুদ্ধতা যাচাইয়ের প্রক্রিয়া শেখে প্রয়োগ করার চেষ্টা করে তাই দুর্বল ও জাল হাদিস আছে তাই হাদিস মানা যাবে না এই ধরনের কথা কেবল মূর্খদের পক্ষেই বলা সম্ভব হাদিসের বিশুদ্ধতা বিশ্লেষণের উপর ইতিহাস জুড়ে এত এত কাজ হয়েছে যে শুধুমাত্র অজ্ঞ জাহের লোকেরা এমন কথা বলতে পারে আলিমদের কাছে যান তারা আপনাকে পথ দেখাবেন তারা জানিয়ে দেবেন কোন হাদিস সাহি এবং কোনটি দুর্বল এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই হাদিফার স্বীকার করার এই বিষয়টি মুসলিম উম্মার মাঝে আজ মহা মারির মতো ছড়িয়ে পড়ছে আমি এখানে সেকুলার রাষ্ট্রগুলোর কথা বলছি না যেখানে খোলাখুলিভাবে ঘোষণা দিয়ে কুফর দিয়ে শাসন করা হয় বরং আমি ঐসব ভূখণ্ডের কথা বলছি যারা বড় গলায় নিজেদের তাহিদের রক্ষক বলে দাবি করে আমি ঐসব সব কথা বলছি যারা নিজেদেরকে সেলাফিয়াহের রক্ষক দাবি করে থাকে হাসান আল মালিকী নামে এক লোক আছে সে নিজেকে দায়ী শায়খ এবং মুজাদ্দিদ হিসেবে উপস্থাপন করে লোকেরা তাকে মুফাক্কির বলে এগুলো হলো নতুন আমদানি হওয়া শব্দ টেলিভিশন ইউটিউব টুইটার সবখানেই এই হাসান আল মায়ালিকির দাপট তার লাখ লাখ ফলোয়ার এবং এই লোক ওই ভূখণ্ডে থাকে যে ভূখণ্ডের শাসক নিজেদেরকে তাও ঈদের রক্ষক বলে দাবি করে সেই ভূখণ্ডে বসে এই লোক প্রকাশ্যে খোলাখুলিভাবে চরম অধ্যতের সাথে হাদিস অস্বীকার করে এই লোক পাবলিক টিভিতে গিয়ে বলে ইরানের হমিনী মুনাফিক মুওয়াভিয়া চেয়ে উত্তম বিল্লাহ আমি এখানে তার কথা উদ্ধৃত করলাম রসুল্লাহ সাল্লাহু আলহ্লামে সাহাবি ওয়াহিন লেখক সৈয়দেনা মুআবিয়র আনহুয়ের ব্যাপারে সে এমন কথা বলে এটা কিছুদিন আগের ঘটনা সৌদি আরবের উইসাল নামের এক টিভি চ্যানেলে এসে এই হাসান আল মালিকি বলল সাহাবি মুয়াবিয়া রাদি একজন মুনাফিক এবং জাহান নামের সর্বনিম্ন স্থানে আছেন আর ইরানের অভিষপ্ত হোমেনি নাকি মোয়াবিয়া রদি আল্লাহ তে আলাহনহুর চাইতে শতগুণে ভালো সাহাবিদের মর্যাদা এবং প্রশংসা করে নাজিল হওয়া কোরআনের সব আয়াত এবং হাদিফকে এই লোক এক দাবির মাধ্যমেই অস্বীকার করে বসল সে একবার টুইটারে লিখেছিল সুন্না মানার কোনো দরকার নেই কোরআনের অনুসরণ করাই আমাদের জন্য যথেষ্ট এইসব কথা সে প্রকাশ্যে বলে বেড়ায় এই লোকটি সরাসরি হাদিস অস্বীকার করল চিন্তা করা যায় কত বড় স্পর্ধা জানেন এই লোকের বিরুদ্ধে কে রুখে দাঁড়িয়েছিল কে এই কুফুরি কথাবার্তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন শায়খ নাসির আল ফাহাদ আজ থেকে চোদ্দো পনেরো বছর আগে শায়েখ নাসির আল ফাহাদ হাসান আল মালিকের ফিতনার মোকাবেলায় একটি বই লেখেন। কাশফুসুব হাত তিনি হলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম হাসান আল মালিকের ফিতনা মোকাবেলায় মাথা তুলে দাঁড়িয়েছিলেন আল্লাহ সুবাহন তলা শায়েখ নাসির আল ফাহাদের মুক্তি ত্বরান্বিত করুক প্রায় বারো বছর আগে আমি চেষ্টা করেছিলাম শায়েখ নাসির আল ফাহাদ এবং হাসান আল মালিকের মধ্যে আকিদা নিয়ে একটি বিতর্কের আয়োজন করতে আসলে শায়েখ নাসির আল ফাহাদ আমাকে অনুরোধ করেছিলেন এই বিতর্ক আয়োজন করার জন্য আমি হাসান আল মালিকীকে আমন্ত্রণ জানালাম বলা বাহুল্য যে এই চ্যালেঞ্জ মোকাবেলা না করে সে এড়িয়ে গেল দেখুন কে হাসান আল মালিকের ফিতনার বিরুদ্ধে উঠে দাঁড়ালো হাসান আল মালিকের মতো অনেক লোক আজ ওই ভূখণ্ড থেকে নিজেদের গুমরাহী ছড়াচ্ছে যেই ভূখণ্ড তাওহিঁদের রক্ষকের ভূমি হওয়ার কথা অথচ তাওহিদের ভূখণ্ড থেকে এই লোক প্রকাশ্যে বলছে আমাদের সুন্নাহ মানার দরকার নেই কুরআন মানলেই হবে সে সোহাবিদের আক্রমণ করছে এবং ইসলামের বিধিবিধান নিয়ে তা ছিল্ল করছে অন্যান্য দেশগুলোতেও এই ধরনের এবং এর চেয়ে আরও লোক দেখা যায় সৌদি আরবেই থাকে এমন আরেকজন তুর্কি আল হেমেদ এই লোক লিখেছিল যে অল্লাহ আর শয়তান হল একই মুদ্রার এপিট এবং অপিঠ নাউদুবিল্লা সে আরও লিখেছিল যে অল্লাহ বড় অসহায় আমাদের পাপ আর ভুল ভ্রান্তির বোঝা তার উপর চাপিয়ে দিয়ে আমরা বেচারাকে বিপদে ফেলে দিয়েছি বিল্লাহ এই লোক আরেক জায়গায় লিখেছিল কোথায় আলহ কেউ দেখেছো। তাকে পেলে আমার ড্রয়ারে লক করে রাখতাম নিঃসন্দেহে এগুলো কুফর এগুলো সোজা সাপটা কুফরি না তুর্কি তুর্কিয়াল হামাদ এই কথাগুলো লিখেছিল ধৃষ্টতামূলক কুফুরি কথাবার্তার জন্য তুর্কি আল হেমাদকে কোনো বিচারের মুখোমুখি হতে হয়নি কোনো শাস্তিও পেতে হয়নি সে ওই ভূমিতে বসে এসব কথা বলেছে যার শাসকরা নিজেদের তাও রক্ষক দাবি করে আজ থেকে পনেরো বছর আগে তুর্কি আলহামদের এই বক্তব্য সম্পর্কে শায়ক হামুদ আল উক্লাহ রহমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল তিনি এই ফতোয়া দিয়েছিলেন যে লোক এরকম কথা বলে হয় সে পাগল অথবা যদি সে নিজেকে মুসলিম হিসেবে দাবি করে থাকে তাহলে নিশ্চিত করে সে মোরতাদ পাঁচ ছয় মাস আগে তুর্কি আলহামদ আবারও সীমা লঙ্ঘন করল সে টুইটারে লিখল আমরা এমন এক যুগে এসে পৌঁছেছি যে মোহাম্মদ ইম্ন আবদুল্লাহর বিশ্বাস সংশোধন করা প্রয়োজন নাউদুবিল্লাহ সৌদি আরবে বসেই সে এটা লিখল এই কথার পর হাতে গোনা কয়েকজন মুসলিম এই নরাধমের কথায় তীব্র প্রতিবাদ জানায় প্রধান্বিত মুসলিমদের শান্ত করার জন্য সৌদি সরকার তুর্কি আল হেমাদকে বন্দি করে এগুলো পাঁচ ছয় মাস আগের ঘটনা সৌদি সরকার যখন তুর্কি আল গ্রেফতার করল তখন আমি টুইট করলাম তুর্কি আল কারাগারে পাঠানো হয়েছে সত্য তবে খুব শীঘ্রই তাকে মুক্তি দেওয়া হবে গত সপ্তাহে আমার কথা অক্ষরে অক্ষরে ফুলে গেল গত সপ্তাহে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে তাকে মনে হয় ছয় মাসও জেল খাটতে হয়নি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি কোনো বিচার হয়নি ছয় মাস যেতে না যেতেই সে জেলের বাইরে এসে বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে এইসব কুফরের বিরুদ্ধে কারাগর যে উঠেছিলেন সেই সব সিংহ পুরুষ যারা তাহিদের শিক্ষা এবং দাওয়ার পিছনে পুরো জীবন উৎসর্গ করেছেন যারা মুহাম্মদ ইবনা আবদুল ওহাব এবং উলামায় নাজদের ইলমের ধারক এবং বাহক তারাই সত্যিকার অর্থে তাও হিদের প্রহরী মোহাম্মদ ইবনা আবদুল ওহাবের ইলমের প্রকৃত উত্তরসুরী তাও সাথে আপোষ না করার কারণে হকের প্রশ্নে ছাড় না দেওয়ার কারণে আজ তারা বন্দী বছরের পর বছর তারা কারাগারের অন্ধকার দিন কাটাচ্ছেন দশ বছর পনেরো বছর ২০ বছর কেউ কেউ তার চেয়েও বেশি আমি খুব স্পষ্টভাবেই জানতাম যে সৌদি সরকার তুর্কি আল হামাদকে ছেড়ে দিবে আমি গায়েব জানি না আর জ্যোতিষির কাছেও যাই না জ্যোতিষির কাছে যাওয়াতে আমরা বিশ্বাস করি না মা কিন্তু আমরা অজ্ঞতার উপর ভর করেও কথা বলি না আমরা ওখানকার শাসকদের বাস্তবতা জানি তাদের প্রকৃত চেহারা আমাদের কাছে পরিষ্কার তারা কি দিয়ে শাসন করে কিভাবে শাসন করে তা আমাদের কাছে পরিষ্কার আমরা বিশ্বাস করি যে অন্ধ অনুসরণ শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের জন্য আর এটা লা লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ এরই দাবি যে সপ্তাহে তুর্কিয়াল হেমাদকে ওরা মুক্তি দিল সেই সপ্তাহেই তাউহিদের পক্ষে কথা বলার কারণে বন্দি করা উম্মার সিংহ পুরুষদের কোর্টে হাজির করা হয় ডান্ডা বেরিয়ে পড়িয়ে হাত বেঁধে শায়েখ আইলি আল হুদাইরের ছেলে তাকে দেখে প্রশ্ন করেছিল আব্বু তুমি মোজা পড়ে আছো কেন তিনি উত্তর দিলেন আমাদের পায়ের শেকলগুলো খুব শক্ত করে বাঁধা দশ বছরের বেশি সময় ধরে আজ তারা ওখানকার জেলে বন্দি আর ইলহায় প্রচার করা কুফর ও নাস্তিকতা প্রচার করা তুর্কি আলহামদরা ছয় মাসের মধ্যেই জেল থেকে বের হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়